আয়সা রাজেলাউত আলান্নতে বর্ণিত তিনি বলেন আমাদের কারো একটির অধিক কাপড় ছিল না তিনি হায়জ অবস্থায়ও এই কাপড়খানি ব্যবহার করতেন তাতে রক্ত লাগলে থুথু দিয়ে ভিজিয়ে নখ দ্বারা খুটিয়ে নিতেন